একটা হাদিস প্রচলিত হয়েছে শহর আর আলী হলো ওই শহরের দরজা গেট জাল হাদিসম ইমাম আজহাবি রহমে ভিত্তিহীন কথা আল্লাউ মোল্লা আলী কারি ওনারাও বলছেন এই হাদিস জাল তবে ইমাম তির মিজির রহমতুল্লাহ একই অর্থে এই ধরনের আরেকটা হাদিস বর্ণনা করছেন ডাইরেক্ট এরকম না মানে হাদিসটার অর্থ এইরকম কিন্তু হাদিসটা ভিন্ন রকম সেটাকে ইমাম তির মিজির রহমতুল্লাহ দই বলছেন আর তবারি এবং এই হাকেমের একটা বড় এলমের অধিকারী ছিলেন আলী রাদুর যে খোদ্বাহ আলিরাদানুর খোদ্ একটা বই আছে নাহাজুল বালাগাহ বইটার নাম হলো নাহাজ বালাগাহ ইরানে সবচেয়ে দামি বই মর্যাদাবান বই বালাগা। মানে তারা কোরআনের পরে শুনলার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই মনে করেন বালাগা নাহাজার সংকলন আলী রাদানুর খোদ্গুলো শুনলেই বোঝা যায় যে আলী রা দিল্লাহানু কেমন আলেম ছিলেন কেমন খতিব ছিলেন আজকে আমাদের দেশে ওলামাইকার খোদ্ার বই খুঁজে পায় না বারো সানদের খোদ্বা তারপরে রুহানি খোদ্বা বিভিন্ন রকমের বিভিন্ন নামে খোদবা বানানো বানানো আছে অথচ আলিরা দিয়াল্লাহত রানুর ওই খোদ্বা থেকে আমাদের দেশে কোনো খোদ্া দেওয়া হয় না যদি আলিরা দিলত রানুর এই খোদবাগুলোও আমাদের দেশে খোদ্বা হিসাবে প্রচলন হইতো তাহলেও কিন্তু মানুষ জনগণ অনেক উপকৃত হইতো কারণ আলিরা দিলত রানহুর খোদ্বাগুলো এলেমে বড়া। তবে আলিরা দিলত রানুর খোদ্া থেকে খোদ্বা দেওয়া কষ্ট আছে আরবি ভাষাটা সহজ ভাষা না কঠিন ভাষা ওইটা আবার বুঝতে অনেক কষ্ট হবে ওলামাইকেরামদের তবে ওইটাকে সহজ করে আমরা যদি এত নিজেরা খোঁদবার বই খোঁধবার প্রচলন না করে আলির দি আল্লা খোঁদ বাটাকে আমরা বেশি প্রচার করতে পারতাম তাহলে সাহাবাদের মানহাজ শাহাবাদের বুসটা কোরআনার আমরা বুঝতে পারতাম তো সম্মানিত ভাইয়েরা সর্বশেষ আমরা আজকে যেই চল্লিশ দশটি আমরা চল্লিশ নম্বর পর্যন্ত জালহাদিস আলোচনা করলাম আল্লাহ আল্লাপাক আমাদেরকে এই সমস্ত মিথ্যা জাল হাদিস থেকে বিরত থাকার তো দান করুন আল্লাহ সুবান আমাদের সবাইকে কোরআন এবং নবিসের সহি হাদিসগুলোর আলোকে আমল করার তো অভিজ্ঞ দান করুন আল্লাপাক আমাদের সবাইকে দিনের সহি মানহাজ সহি বুঝ আল্লাপাক আমাদের সবাইকে দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি